ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا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 كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وَأَحْسِنْ إِلَى جَارِكَ تَكُنْ مُؤْمِنًا وَأَحِبَّ لِلنَّاسِ مَا تُحِبُّ لِنَفْسِكَ تَكُنْ مُسْلِمًا وَلَا تُكْسِرِ الزِّحْكِ فَإِنَّ كَسْرَةَ الزِّحْكِ تُمِيتُ الْقَلْبُ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ السَّلَاةُ وَالسَّلَامُ اللَّهُمَّ صَلِّ عَلَىٰ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 রাহীম মজিদ বালগল উলা বি কমালি কশ জমাল হসনত জ সাল্ল আল আলি বলা গল উ بكماله কশব জমালি হসনত জ সল্লো আ মসকন র মের মকন হওয়া বনে মেরে মদফন দিনা দুম আলহামদুলিল্লাহ আয়োজিত মহতি ঐতিহ্যবাহী ঐতিহাসিক পাঁচ দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের আজকের তৃতীয় রজনী মাহফিলের মহতারাম সাদর উপস্থিত হাজরাত বুজুর্গ ওলা মা সম্মুখ পানের সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদারি ইমানদার মমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আলের মা বোনেরা বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালোকের বিশ্ব দরবারে কারিমাতর শকর যে মহান আলামিন আলমিন জুমাতে গুরুত্বপূর্ণ দিবসের গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ একটা মুহূর্তে আমাদেরকে দুনিয়ার অন্যান্য কাছ থেকে আলোক করে গাজীপুরের ঐতিহ্যবাহী তফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় রজনীতে এই মহতি বরকতি মাহফিলে এসে বসার তৌফিক যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন তার দরবারে শকর হই সুগ্রিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমরা যারা আসি এই যে তফসির মাহফিল চলতেছে তফ সির মাহিলের মূল উদ্দেশ্য হল মানুষের ইমান ঠিক করা মানুষের আমল ঠিক করা এটাই উদ্দেশ্য ইমানের ব্যাপারে কিছু আলোচনা মানুষের কানে কানে চলে যাওয়া কোরআন থেকে আমলি কিছু কথা মানুষের কানে কানে চলে যাওয়া যখন একজন মুমিনের ইমান আর আমল ঠিক হয়ে যাবে তখন এই মৌমিনটা আল্লাহর সাথে দেখা করার উপযুক্ত হবে এবং সে জান্নাতের উপযুক্ত হবে নিজের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না অথবা গায়ের সৌন্দর্যের গৌরব দিয়া অহংকার দিয়ে মালিক পর্যন্ত পৌঁছা যাবে না দৈহিক সৌন্দর্য দিয়াও মালিক পর্যন্ত পৌঁছা যাবে না এ কারণেই জমিনের উপরে বহু মানুষকে আল্লাহ তালা দেহ কালো বানাইছেন গঠন অসুন্দর বানাইছেন অঙ্গ প্রত্যঙ্গ দিয়া মালিক পর্যন্ত হেঁটে শক্তি দিয়া পৌঁছা যাবে না বহু মানুষকে শক্তি বিহীন বানাইছেন হাত পা বিহীন বান্দা বানাইছেন বহু বান্দাকে চোখবিহীন বানাইছেন যাদের চোখ নাই কিন্তু তারা মালিকের কাছে যাবে আপনার আমার মাকসাদ যেমন জান্নাত অন্ধ লোকটার মাকসাদ ও জান্নাত আল্লাহ তালা পর্যন্ত পৌঁছা যাওয়া আপনার আমার মাকসাদ যেমন আল্লাহ কে পাওয়া লুলা আতুর লোকটার মাকসাদ আল্লাহ তালা পর্যন্ত পৌঁছে যাওয়া ধনী মানুষ গরিব মানুষ সকলের মাকসাদ আল্লাহ তালা পর্যন্ত পৌঁছায় যাওয়া এই জন্য আল্লাহ তালার কাছে যাইতে হলে মুমিনের দুই জিনিস লাগবে কয় জিনিস লাগবে ভাই দুই জিনিস খুব স্বচ্ছ লাগবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে আল্লাহ বলেন দুইটা জিনিস এটা জান্নাতে পৌঁছায়া দিবে শ্রেষ্ঠ জায়গা শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুর ফিরদাউসে পৌঁছায়া দিবে মুমিনকে সে দুই জিনিস হল একটা হল ইমান আর একটা হল আমল ইন্ন আমিলু সালি হাতি কানতিন বলেন নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা আমলে সালেহ করে তারা জান্নাতে চলে যাবে ওই জান্নাতে চিরদিন থাকবে জান্নাতুল দাও সে কোনদিন আর সে জান্নার থেকে তার বেরোইতে হবে না দুনিয়াতে আসছি দুনিয়ার থেকে বিদায় আছে জান্নাতে যাব জান্নার থেকে কোনো বিদায় নেই আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার। দুনিয়ার থেকে বিদায় নিতে হবে দুনিয়া আসে নিয়ামতে ঘেরা দুনিয়ার মধ্যে মানুষ আসে আবার বিদায় নিয়ে চলে যায় কিন্তু মানুষ হায়াত পায় যখন আল্লাহর জান্নাতের ভেতরে ঢুকে পড়বে জান্নাত থেকে আল্লাহ আর বান্দাকে আর কখনো বের হইতে হবে না চিরদিনের এক হায়াত চিরসুখের জায়গায় বান্দা পৌঁছে যাবে চিরদিনের জন্য আর দিন তাকে এখান থেকে বেরোইতে হবে না এই চিরস্থায়ী হায়াত চিরস্থায়ী থাকার বাসস্থান জান্নাত যেখানে কোনো নাপাক নাই যেখানে কোনো বোমার আওয়াজ নাই যেখানে কোনো জ্বালাও পোড়াও নাই যেখানে কোনো মারামারি নাই যেখানে কোনো কাটা কাটি নাই যেখানে কোনো হিংসা বিদ্বেষ নাই কিছু নাই শুধুই সুখ আর সুখ শান্তি আর শান্তি কোথায় জান্নাতে। শুধুই সুখ এই জায়গায় যে যাবে এখান থেকে আর কোনোদিন তাকে বের হবে না চিরদিন সে জান্নাতে থাকবে সম্বল হল দুইটা এক নম্বর হল এ মান আর একটা হল আমল ইমান আমল বিহীন কেউ জান্নাত পর্যন্ত বসতে পারবে না কেউ বহু আমল করেছে কিন্তু তার ইমানের মধ্যে সমস্যা আছে জাননাতে যাবে না আবার ইমান ঠিক আছে কিন্তু আমলের মধ্যে সমস্যা করছে জাননাতে যাবে না কেউ আছে অনেক ইবাদত করে কিন্তু তার ইমানের মধ্যে ঝামেলা এই এই বাদত দিয়া জান্নাতে যাইতে পারবে না যেই ইমানের মধ্যে ভেজাল কারোর শুধু ইমানের দৌলত আছে দুই ডানার এক দানা আছে আর একটা ডানা নাই সে জান্নাত পর্যন্ত পুষতে পারবে না আমল নাই ইমান ঠিক আছে মগার আমলে সালেহ নাই জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাইতে হলে লাগবে স্বচ্ছ ইমান কলঙ্ক মুক্ত ইমান যে ইমানের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই যার ইমানের মধ্যে কোনো ভেজাল নাই শেয়াল্লার জান্নাতে যাবে যার আমলের মধ্যে কোনো ভেজাল নাই শেয়াল্লার জান্নাতে যাবে ইমানে কার ভেজাল আছে কার ভেজাল নাই তার ইমান ভেজাল মুক্ত ইমান যার ইমানের তিনটা অঙ্গ ঠিক আছে তিনটা বিশ্বাস যার মজবুত আছে তার ইমানের মধ্যে কোনো নোকসান নাই আর যার ইমানের তিনটা বিশ্বাসের যে কোনো একটার মধ্যে একটু গণ্ডগোল আছে ও ইমানদারের ঘরে জন্মায় আজানে কামত কানে পায় মুসলমান হিসেবে বসবাস করে মরার পরে জানাজা পায় মুসলিম কবরস্থানে দাফন হয় মগর বেমান হয়ে ও কবরে যায় যদি তার ইমানের অঙ্গ ঠিক না থাকে তিনটা জিনিসের তিনটা বিশ্বাসের নাম ইমান এক নাম্বার তৌহিদ দ্বিতীয় নম্বর রেসালত তিন নম্বর মা যার তহীদের বিশ্বাসে কোনো ভেজাল নাই। যার রেসালতের বিশ্বাসে কোনো ভেজাল নাই যার মা আদ পরপাড়ের বিশ্বাসের কোনো ভেজাল নাই এই তিন ও বিশ্বাস সহকারে যারা কালেমা জবানে উচ্চারিত করবে এরা হল মুমিন এরা ইমানদার কালেমা পড়েছে কিন্তু এই বিশ্বাসগুলোতে গণ্ডগোল আছে জবানে কালেমা আছে মাথায় পাগড়ি আছে গায়ে সন্নতি লেবাস আছে বিশ্বাসে গণ্ডগোল আছে বেইমান ইমানদার না আল্লাহর কাছে ইমানদার না আল্লাহর কাছে সে মুমিন যার তো এইদের মধ্যে কোনো ভেজাল নাই সে বলেছে লা নাই কোনো কোন আল্লাহ সারা আমাদের মালিককে জবান খুলে আওয়াজ করে বলেন মালিককে আরো জোরে করে বলেন মালিককে কয়জন আল্লাহ তালা এক কয় আল্লাহ তালা একজন মালিক আল্লাহ এক আল্লাহর বিশ্বাসের মধ্যে যারা ভেজাল লাগাইছে এরা বেমান তারা মুসলমানের ঘরের জন্মায়ও তারা বেইমান এক আল্লাহর তাওহিদ একাত্মবাদের বিশ্বাসে যারা গণ্ডগোল লাগায় পরিচয় মুসলমানের হইলে হাকিকতে তারা মিন মুসলমানের খাতায় তাদের নাম থাকে না যেমন আমরা বললাম আমাদের আল্লাহ এক আমাদের মালিক আল্লাহ খ্রিস্টানকে যদি বলা হয় তোমার মালিককে খ্রিস্টানও বলবে আমার মালিক আল্লাহ আমাদেরকে যদি বলা হয় আকাশ কে বানাইছে আমরা বলবো আল্লাহ জমিন কে বানাইছে বলবো আল্লাহ খ্রিস্টানকে যদি জিজ্ঞেস করা হয় মানসাল আকাসমাওয়াল আড এহদ নাসারাকে যদি প্রশ্ন করা হয় আসমান জমিন কে বানাইছে আল্লাহ তালা কালামে মজিদে নিজে বলতেছে ওরাও বলবে এগুলো সব বানাইছে আল্লাহ কে বানাইছে জোরে বলে আকাশ কে বানাইছে জমিন কে বানাইছে আল্লাহ খালি কি আমরা বলি না খ্রিস্টানেও বলে খ্রিস্টান কি তাহলে মুসলমান হয়ে গেছে মনে হয় জান্নাতি হয়ে গেছে নাকি না বেজাল কোন জায়গায় লাগায় খ্রিস্টানকে যদি বলা হয় আল্লাহ কয়জন আল্লাহ কয়জন আওয়াজ করে বলেন কয়জন তার কোনো শরিক আছে নাই তিনি কয়জন একজন শরিক নাই আল্লাহ তালার কোন শরিক নাই এমন মালিক আমার তিনি ছাড়া ইলাহ নাই তার কোন শরিক নাই অংশীদার নাই খ্রিস্টানকেও যদি বলা হয় আল্লাহ কয়জন খ্রিস্টান বলবি আল্লাহ তালা একজন খ্রিস্টানরা বলবি আল্লাহ কয়জন একজন তাহলে বেজাল লাগাইছে কোন জায়গায় বেজাল লাগাইল হলো খ্রিস্টানরা আল্লাহকে এক মানে কিন্তু আল্লাহ তালার অংশ মানে আল্লাহ তালার ছেলে মানে আল্লাহ তালার বিবি মানে ওরা বলে আল্লাহ এক ঠিক আছে কিন্তু আল্লাহর একটা ছেলে আছে ছেলের নাম হল ইসাম আর আল্লাহর একটা বিবি আছে তার নাম হল হজরত মরিয়ম নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন নাউজ অঙ্গ বানাইছে এ কারণেই কাফেরদেরকে যখন কাফেরদেরকে তৌহদ শিখানো হয়েছে আল্লাহ তৌহিদ শিখাইছে সুরতুল এখলাস দিয়ে তাহিত শিখেছ কাফের রা এসে সরকারের নবীকে প্রশ্ন করে আল্লাহর রাসুলকে কাফেররা বলে মোহাম্মদ তোমার রবের পরিচয় বলো তুমি যে আল্লাহর দাওয়াত দাউ ওই আল্লাহর পরিচয় বলো মোহাম্মদ তো সরকারে দোয়ালম নবীর কাছে এসে কাফেররা আল্লাহর পরিচয়ে জিজ্ঞাসা করলে আল্লাহ তালা সুরতুল এখলাস নাজিল করে দিছেন আল্লাহ তালা তার বন্ধুকে বলতেছে বন্ধু ওরা আমার পরিচয় জিগায় ওদেরকে আমার পরিচয় বলে দেন উল হু আল্লাহ আহাদ পড়েন দশ পড়া কোরআনের সমান হয়। সৌরতুল এখলাস তা দিলু সুলু সাল কোরআন একবার সুরাই খ্লাস পড়লি দশ পাড়া পুরান পড়ার সব জমা হয়ে যায় পড়েন কুলহু আল্লাহু আহাদ আল্লাহু কুল্লু কুফু আহাদ একবার পড়লু তো সুলুসাল কোরআন তা দিলু সুলুসাল কোরআন দুইবার পড়লু তো বিষ পাড়ার সমান তিনবার পড়ল পুরাকের সমান তাও হিদ আছে আল্লাহ তালা তার দোস্তকে বলে দিলেন বলেন আল্লাহ তালা কুল আমি যে মালিকের দাবাদি হু আল্লাহু আহাদ আহাদ আপনি বলে দেন ওই আল্লাহর পরিচয় হল তিনি আহাদ আল্লাহ সামাদ ওই আল্লাহর পরিচয় হল তিনি সমাদ আরবি ভাষায় আহাত মানে এক ওয়াহিদ মানেও এক ওয়াহিদ মানে এক আহাদ মানেও এক ওয়াহিদ মানেও এক আহাদ মানেও এক খ্রিস্টানরা আল্লাহকে ওয়াহিদ মানে কিন্তু আল্লাহকে আহাদ মানে না আল্লাহ এক ওয়াহিদ শব্দে মানে আহাদ শব্দে মানে না কারণ আরবি ভাষায় ওয়াহিদ বলা হয় ওই এক ওই একক জিনিসকে যার অঙ্গ বানানো সম্ভব আর আহাত বলা হয় এমন এক একক সত্তাকে যার আর কোনো অঙ্গ বাই করার সম্ভব না ওহিদুন মানেও এক আহাত মানেও এক আহাদুন লাইজাকা মিছিল সমাদুন লাইসাকা ফাজলিক আহাদুন লাইসাকা মিছিল সমাদুন লাইসাকা ফাজলিক লিমানিল মুল কুতুগুইতু সাজাওয়ার খুদাই লিমানিল মুল কুতুগুইতু সাজাওয়ার খুদাই আহাদ এমন এক একক আল্লাহর নাম আহাদ আহাদে বিলাল আল্লাহর নাম জপতেন আহাদ আহাদ আহাদ আহাদ বললে খ্রিস্টানদের জবাব হয়ে যেত ইহুদ নাসার জবাব হয়ে যেত আমি এমন আল্লাহরে ডাকতেছি এই হুদিনাসারা তোরা আল্লাহরে ডাকস কিন্তু আমি মুসলমান আমি ওই আল্লাহকে ডাকতেছি যিনি আহাদ যার কোন ছেলে মেয়ে নাই যার কোনো অঙ্গ নাই তিনি সমাদ তিনি কারোর কাছে দড়া না। বাপ ছেলের কাছে দড়া খাওয়া থাকে ছেলের কাছে না বাবা কাম কাজ করতে পারে না ছেলে বাবার কাছে ধরা খাওয়া থাকে কিন্তু আমার আল্লার কোন ছেলেও নাই মেয়েও নাই আমার আল্লাহর কোনো অঙ্গ নাই আমার আল্লাহর কোন সন্তান নাই তিনি কারোর কাছে মহতাজ নন তিনি সমাদ সমাদ তিনি আহাদ তিনি সমাদ তাহলে এই তহিদের মধ্যে বেজাল লাগানোর কারণে এক আল্লাহ মানে কিন্তু তারা বেমান অনুরূপী পর্যন্ত ইমানদারের ঘরে জন্মায়া এক আল্লাহ যারা আল্লাহ তালার অঙ্গ বানাবে অংশ বানাবে আল্লাহ সিফাতে কাউকে অংশীদার বানাবে এরা সব জন্মসূত্রে মুসলমান হইলেও বিদায়ের বেলায় তারা সব মুশরিকদের দলে নাম লেখায়া কবর জগতে যাবে জনগণ সকল ক্ষমতার উৎস এটা যদি দিল থেকে কেউ বলে তাহলে তার তৌহদ নষ্ট হয়ে যাবে ঠিক বললেও ঠিক না বললেও ঠিক এটা জনগণ ক্ষমতার উৎস এইটা যদি কেউ দিল দিয়া বলে তাহলে তার তৌহিদ আর একাত্মবাদ নষ্ট হয়ে যাবে কেউ যদি খাজারে দেয়া করে খাজা একটা ছেলে দেন তার তৌহিদ নষ্ট হয়ে যাবে বাবা হাজা একটা মেয়ে দেন তাও হৃদ নষ্ট হয়ে যাবে একটা সন্তান দেে বাবা একটা সন্তান দে বাবারে যায় একটা সন্তান চাইতেছে তোরে গরু দিলাম আমারে ছেলে দে তাও হৃদ নষ্ট হয়ে যাবে কারণ ছেলে সন্তান দেয়ার মালিককে আওয়াজ করে জোরে বলেন মালিক ইলেকশনে খাড়াইছে তো এবার মাজারে যায় কয় বাবা একবার সুযোগ দেে বাবা দে তো নষ্ট হয়ে যাবে ঠিক কিনা আওয়াজ করে জোরে বলেন ঠিক কিনা এ বাবা দেখ ব্যবসার মধ্যে একটু বরকদে আল্লাহর কাছে না সাহেব বাবার কাছে সাহেব আল্লাহর কাছে জীবনে চায় না হবি হ্যাঁ আল্লাহর কাছে চায় না বাবার কাছে যায় চায় তো তার তো হৃদ নষ্ট হয়ে যাবে একাত্মবাদ নষ্ট হয়ে যাবে ডান কানে আজান দিছে বাম কানে একামত দিছে কবরে যায় সেজ দেওয়া দিছে জন্মের পরে ডান কানে আজান দিছে বাম কানে একামত দিছে এসব ইস্টায় যায় কবরের মধ্যে সেজ দাঁড়ালছে মধ্যে সেজ দা বাবার পায়ের উপরে যায় সেজ দা দিয়ে দিছে মস্রিক হয়ে গেছে মস্রিক হয়ে গেছে ঠিক কিনা কালে মা লাহা ইল্লাহ বলার পরেও মুশ্রিক হয়ে গেছে কারণ ইবাদতের মধ্যে সিড়ি করে ফেলেছে শরিক করেছে কারণ সেজদা এটা কারত কার জোরে বলেন আওয়াজ করে জোরে চিল্লে বলেন তহীদের মধ্যে কোন বেজাল লাগায় কি তবে মমিন হইতে হইলে আল্লাহ তালার সকল সিফতের উপরে এই মান শান মতো আল্লাহ তালাকে আল্লাহ হিসেবে মানতে হবে এমন শান মতো আল্লাহ তালাকে মানবে আল্লাহ তাল্লাহ সমকক্ষ আর কেউ নাই আহাদিস আল্লাহ বুঝানোর মতো কোনো কিছু আমার নজরে আপনার নজরে নাই এইভাবে যারা একাত্মবাদী বিশ্বাসী হবে এরা ইমানদার আর যারা বিভিন্ন প্রকারে তাদের তৌহিতকে আক্রান্ত করবে জীবাণুযুক্ত করবে বিভিন্ন রকমের কাজ বিভিন্ন রকমের কথা বিভিন্ন রকমের আমাল দিয়া শির্কের বদবু ইমানের সাথে যারা লাগায় ফেলবে পরিচয়ে মুসলমান হবে মগার মুশ্রিক হিসেবে আল্লাহর আদালতে দাঁড়াবে কারণ যাররা পরিমান শিরিক ক্ষমার যোগ্য না জান্নাতের সামান হল নিষ্কলঙ্ক একটা ইমান যে ইমানের উপরে কোন কলঙ্কের দাগ নাই তীদ এমন তৌ যার মধ্যে শিরকের কোন বদমু নাই যার তৌহিদ ঠিক আছে সে মুমিন শুধু তৌহিদ ঠিক থাকলে হবে না রেসালাত মোহাম্মদুর রসুল্লাহ নবিয়ালি সালাত সালামের শান মতো নবীজিকে মানতে হবে তসদীক বির রসুল বি জমি কামালাত নবীজির যোগ্যতা মতো নবীজির শান মতো সরকারে দু আলমের সান মতো যারা সরকারকে নবী হিসেবে মানবে এদের নাম ইমানদারের দপ্তরে থাকবে রসুলের সানে আঘাত করলে কাফিরের খাতায় নাম চলে যাবে যেমন শিয়া মতবাদ বাংলাদেশে আছে শিয়া মসজিদ আছে বাংলাদেশে শিয়াদেরকে যদি বলা হয় তোমাদের রব কয়জন বলবে একজন যদি বলা হয় তোমাদের কিতাবের নাম কি বলবে কোরআন যদি বলা হয় তোমাদের কেবলা কোনটা বলবে বাইতুল্লাহ মক্কা মজামা যদি বলা হয় তোমাদের রসুলকে বলবে মুহাম্মাদুর রসুল্লাহ কিন্তু নবীজির নবুয়তের সানে যদি শিয়া আঘাত করে কাফের কেমনে। তারা তাদের ইমামদেরকে নবীদের চেইতে দামি মনে করে আকিদায় ইমাম এই শিয়াদের যে ইমামগুলো আছে এরা নবীদের চেইতে মাছ এইটা মনে করে নবীদের সাথে সমকক্ষ সাধারণ মানুষে বানায় কোন কোন শিয়া আছে এরকম বিশ্বাস রাখে যে আসলে আল্লাহ তালা জিব্রাইলকে নবুয় দিয়া আলির কাছে পাঠাইছিল বলে এটা মোহাম্মদুর রসল্লার কাছে দিয়ে গেছে নাও উঠে তাহলে এমন যারা রেসালাতের উপরে আক্রমণ করবে ওই কাফের গুলা শিয়া কাফের কাফের কাফের শিয়া কাফের কাফের কাফের কি জোরে আওয়াজ করে বলেন আমি বলবো কাফের কাফের আপনারা বলবেন শিয়া কাফের কাফের কাফের শিয়া কোন শিয়া কাফের পাইকারি হারে শিয়া কাফের না কিছু কিছু শিয়া আছে মুসলমান শিয়া ইসমাইলিয়া মুসলমান কিন্তু শিয়া ইসনা আসার যারা আক্রমণ করে দেখবেন মোহার রমাইলি পরে ইয়া হাসান ইয়া হুসাইন মিছিল করে মুসলমানরা মনে করে যে হেরাউতো দিহি আমগর কালেমার পতাকালে মিছিল করতে যাই মিছিল করে কাফের মিছিল ওটা কারণ ওই সে তারা রসুলের নবুয়াতে আক্রমণ করে রসুলের নবুয়াতের উপরে কেউ আক্রমণ করলে কাফের হয়ে যায় কি হয়ে যায় জোরে আবাস করে বলেন কি হয়ে যায় কাফের হয়ে যায়। যেমন কাফের কেন নবীর নবুয়াতে আক্রমণ করার কারণে কাদিয়ানি কাফের কাদিয়ানির গোষ্ঠী যদি বলা হয় ওরা ওদের নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত কত সুন্দর না। আহমদিয়া মুসলিম জামাত যাদের নাম যদি বলা হয় রবকে বলবে আল্লাহ তোমাদের কোরআন কোন কিতাব কি কোরআন কেবলা কোনটা মসজিদ বানাইছে বাইতুল্লার দিকে কেবলামুখী মসজিদও বানাইছে বক্সিবাজার জায়দিন কেবলামুখী মসজিদ বানায় রাখছে তার মানে কেবলা মানে আল্লাহ মানে সব মানে পাশাপাশি বেজাল লাগাইছে হে মোহাম্মদ রসুল্লাহ নবী কিন্তু মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানিও নবী ঠিক কিনা জোরে আওয়াজ দেওয়া বলে আক্রমণ করেছে কারণে কাফের কাফের কাদিয়ানিও কাফের কাদিয়ানিকে যারা প্রশ্রয় দেবে তারাও কাফের কাদিয়ানিকে যে কাফের মানে না সেটাও কাফের জ্বরে বলেন ঠিক কিনা আমরা ওই পাঁচ দিন ব্যাপী জানাই সবাই আছেন ঘোষণা হইতে হবে রাষ্ট্রীয় ভাবে ঘোষণা হইতে হবে কাঁদিয়ানি কা কারণ ওরা নবীন ভূমতের উপরে আক্রমণ করেছে ওরা ওদের বরবাদ করেছে রেসা আলাদ করার সাথে সাথে কাফের অনুরূপী কেউ যদি মুসলমানের ঘরে জন্মায়া মুসলিম বাবার ওরসে জন্মায়া মুসলিম মায়ের পেট থেকে দুনিয়ার আলো বাতার দইখা কানে আজান একামত লইয়া কেউ যদি সরকারে দোয়ালমকে কলমের আগা দিয়ে গালি দেয় সরকারে দোয়ালমকে যদি কেউ জবান দিয়ে গালি দেয় সরকারে দোয়ালমকে কেউ যদি ব্লকের ভিতরে গালি দেয় সরকারে দোয়ালমকে কেউ যদি কটুক্তি করে কোটো কথা কয় কাফের মুসলমানের পরিচয় নাই নাই নাই বলেন কারণ নবীর নবু হাতের আক্রমণ করেছে আমরা কোনো রাজনীতি করি না মানুষে ইমানের কথা কই এটা হইল অপরাধ এটা রাজনীতি নাই এটা ইমান এটার নাম কি ধরে বলেন এটার নাম কি ইমান এটা যে মুখ দিয়া বলবে না সরকারের সানের শিকারোক্তি যারা নাই ওর ইমান নাই ইমান নাই আলু সুন্নতি বলার আকিদা এটা ঠিক কিনা জোরে আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা আলু সুন্নার আকিদা জবানের মধ্যে সরকারের সান নাই আসলে ওর ইমান নাই ওর সত্য ইমান নাই তাহলে ইমান কয় জিনিসের নাম বললাম বাবা ইমান তিনটা বিশ্বাসের নাম এক নাম্বার যার তৌহদ ঠিক দুই নম্বর যার রেসালাতের বিশ্বাস ঠিক এক আল্লাহর উপরে ইমান ঠিক সরকার মতন নবীর উপরে ইমান ঠিক তিন নাম্বার যারা আখেরাতের বিশ্বাস ঠিক মুসলমান এই যে বাইচে রয়েছি দানা পানি খাইতেছি বকবক করতেছি বয়ে রইছি ঘুমাইতেছি এলেই শাস না মুসলমান মরে গেলে মুসলমানের জানাজা হইতেছে মাটির নিচে দিতেছে এ পর্যন্ত শেষ না কেবল শুরু হয়েছে মাটিতে রাখছে শেষ হয়ে যায়নি শুরু হয়েছে কেবল কারণ এই মাটির ভিতরে অনেক ঘটনা আছে অনেক কথাবার্তা আছে অনেক মোহামলা আছে অনেক হিসাব নিকাশ মাটির নিচে হিসাব নিকাশ আছে হিসাব আছে মাটির নিচে মাটির নিচে মুমিনকে রাখার সময় এই কথা বললেই রাখা হয় মিনহা এই মুমিন কবরের মধ্যে তোরে রাখলাম কিন্তু এই শেষ না আবার কিন্তু আল্লাহ দাঁড় করে এ কথা বললেই তো কি কবরের মধ্যে নামায় দেওয়া হয় মুমিন মাটির থেকে তৈরি হয়েছে মাটির নিচে কিছু সময়ের জন্য আলমে বরজে চলে গেছে কিন্তু আলমে বরজ থেকে আবার তার আল্লাহর আদালতে আলিয়াতে দাঁড়াইতে হবে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে মুমিন কবরে যাওয়ার পরে তারে সওয়াল করবে তিনটা প্রশ্ন করবে প্রশ্নের জবাব ঠিক আছে তো কবর তার জন্য হাত হয়ে যাবে তার কবরে তার কোর আন তার নামাজ তার রোজা তার হাসানা তার কবরের মধ্যে পাহারা দিবে পাহারা দিবে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবার আর যদি তার সালের জবাব দিতে সে ব্যর্থ হয়ে যায় সে যদি তার প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক না দিতে পারে সরকার দো আলম নম্বী বলেছে তার কবরে কালো কালো আজামের ফিরিশটা ডেকে যাবে তার কবরের মধ্যে সাপ ঢুকে যাবে বিচ্ছু ঢুকে যাবে সরকারে দো আলম নবী বলেন যার আমল ঠিক নাই ওই বে আমল মমিনের কবরের মধ্যে যে আজাব গুলো আছে এই আজাব যদি দুনিয়ার কেউ যদি খালি দেখত সরকারে দোয়ালম নবী বলেন জাহান নাম কবরের আজাব কবরে যার জাহান নাম হয়েছে কবরের আজাব कबर भे आगुन आबर भाप और मृत्युर गर्जन आ सरकार कह कबर एक सपर एक शास जदि पृथ्वी मटर ओपरे सारा होत पृथ्वी मटर सब मानुष आबह विषक्त हुए सब मरे जित सरकार आलम नबी बोलें कबर आजबारे जदि आल्लह खाली खुले दित कबर आजब जदि আল্লাহ তা খুইলা যদি দুনিয়াবাসীর দেখা দিত তাহলে সরকার কবরের আজাব আল্লাহ দেখায় দিলে সাকালাইনের মধ্যে এমন একটা ইনসোজিন পাওয়া যাইতো না যারা আল্লাহ ফরমানি করে কবরের আজাব দেখলে কোন জীর্ণ ইনসান সাকালাইনের কোন ইনসোজ মালিকের অবাধ্য পাওয়া যাইতো না সবাই মালিকের কদমে বেরে থাকত কি আল্লাহর সুরেখা দিছে বলেন ইবলিশি কবরের আজাদ দেখানো হইত আবার তা করে কালেমা পড়ে ফেলাইতো কালেমা পড়ে ফেলাইত মনে মনে ভাবতে পারেন তাহলে আল্লাহ এত কষ্ট করে মোল্লা মনশী লাগায় এত বোঝান বোঝায় কে একটু দেখায় দিলেই তো পারে একটু দেখায় দিক সব ভালো হয়ে যাক আল্লাহ তালা পিস্তল ঠেকা কাউরে আল্লাহর জাননাতে নিতে চায় না দলে নিতে চায় না দুনিয়ার মানুষ পিস্তল ঠেকায় দলে নিতে চায় দুনিয়ার মানুষ পিস্তল ঠেকায় গুলি ঠেকায় নিজের দলে নিবার চায় ভোট নিবার চায় দলে নিবার চায় আল্লাহ তালা কবরের রাজাবের পিস্তল ঠেকা কাউরে আল্লাহর জান্নাতে নিতে চায় না যদি আমার চাষ তাহলে আমারে বিশ্বাস করে আবিন যদি বিশ্বাস করে আসস তাহলে চির সুখের জায়গা যান্নাতটা চিরদিনের জন্য রেস্টই করে তোকে দিয়া দিবো সাপ কালা দিয়ে দিবো জীবনে আর কোনদিন ফেরত দিব না আল্লাহ আর মনে রাখবি যদি বিশ্বাস না হয় তাহলে তোর করা তুই করতে থাক পাবি বদলা আমি দিব আমি বানাইছি জাহান্নামের মধ্যে তোর আগুনের মধ্যে ওই দিন এ কারণে বাবা ভাইয়েরা আমার বন্ধুরা আমার মুসলমানের দুনিয়া শেষ নয় মুসলমানের কিন্তু কবর হাসর আছে মুসলমানের আখেরাত আছে মুসলমানের হাসর আছে মুসলমানের কবরের আজাব আছে হয়তো কবরে আবার মেহমানদারি আছে জান্নাতের মেহমানদারি আছে আবার কিন্তু কবর থেকে শেষ নয় ইসরাফিলের বাসি বাজবে আবার আল্লাহর আদালতে দাঁড়ানি আছে আদালতে আলিয়াতে যখন দাঁড়াবে এটা বিচার হবে দুনিয়ার বিচার নয় এটা আল্লাহর বিচার হবে আল্লাহর বিচার আল্লাহর বিচার কার বিচার বিচারে আওয়াজ করে বলেন কার বিচার বিচারপতিকে আরে জবান খুলে আওয়াজ করে মর্দে মুজাহিদের আওয়াজে বলেন বিচারপতিকে বিচার আছে যেদিন আদালতে কি বিরিয়াতে আসামি হয়ে দাঁড়ানোর মাস আলা আমি আপনি হয়ে যেমন লাল কাট বরার আস্বামী এমনকি দুনিয়া সব পয়গম্বর রাসম হয়ে দাঁড়াবে এরকম একটা বাস্তব সত্য বিচার মুমিনের সামনে আছে আছে বলে আছে আল্লাহ সুরাতুল ওয়াকা নাজিল করে বলে আছে ইদা আছে ঘটনা আছে ঘটনা ঘটবে ইদ আর ইদ শামসু কুয়ার ও ইদু মুদার এই সব ঘটনা ঘটবে চাঁদ সূর্য একটা একটা করে খৈসা খা মাটির উপরে পড়ে যাবে আল্লাহ আল্লাহ আকবার। জমিনের উপরে একটা ভূমিকম্প হবে জমিন হয়ে যাবে হয়ে যাবে। পর্বতমালা পাহাড় তুলার মতো বাতাসের সাথে কোন পরমাণুর মতো উঠতে থাকবে পাহাড়ে ফাড়ে যায় জমি পর জল জলা হ পাহাড়ে ফার যায় জমি পর জলজলা হোহাম্মদ তখত পরদালত পর খুদা মোহাম্মদ তখত پر পর খুদা এটা বিচারক একমাত্র উকিল দ্বিতীয় উকিল নেই এডভোকেট একজন সাফাতে কুবরা লইয়া যিনি মাকামে মাহমুদের মধ্যে সমাসীন থাকবে আল্লাহ আল্লাহতালা বিচারপতি হয়ে বিচারকের আসনে বসে যাবে আদম ইব্রাহিম ইসামুসার সকলিফসি করবে। কেউ নাই কেউ নাই কথা বলার কেউ নাই ওই বিচারতে বিচারের আদালতে আপনাকে আমাকে দাঁড়ানিয়াছি আপনার চেয়ে এই চেহারাটা আল্লাহ তালাকে দেখা নিয়ে আছে মালিকের সামনে চেহারাটা লইয়া দাঁড়ানোর মাসাল আছে এই যে কিছু বিষয় আছে মাহাত যে তাকে বলা হয় মা কবর থেকে শুরু হবে জান্নাতের ভিতরে ঢইটা আল্লাহর দিদার দিয়া যেটা শেষ হবে অফরন্ত জান্নাতের হায়াত যে পাবে এই যে একটা জবরদস্ত জিন্দেগি বর্জকের জিন্দগি অথবা রাতের জিন্দগি আছে এইটার উপরে যার ইমান দুর্বল মুসলমানের হইলেও সে কাফের ফেল বড় শিক্ষিত বড় বুদ্ধিজীবী হইলেও কাবরের আজাবার হাসর নাসর সম্পর্কে কোন দুর্বলতা আছে তার দুর্বল কথা কয় ওর ইমান নাই বে নাস্তিক মূর্তা ধয়া গেছে ঠিক গেছে আজকের মুসলমানকে মুসলমানকে কবরের বিশ্বাস নষ্ট করার জন্য আখেরাতের বিশ্বাস নষ্ট করার জন্য এ হদনা সার এজেন্টরা শিক্ষাঙ্গনে কাজ করতেছে বড় বড় বিদ্যাপীঠ কাফের মসিক লাল চামড়াওয়ালাদের এজেন্ট কাজ করতেছে ওরা ছাত্র করে শিখায় কে মূলবিরা কুরান খুলে কইলো, মাটির ভিতরে ঢুকবা আবার বার করবো আর বিশ্বাস করলা আরে মিয়া মাটিতে কিছু ঢুকলে ওটা থাকে নাকি ওটা বসে যায় জানো না জানো কে বলছে সব পচে মাঝে মাঝে তো জিন্দা লাশ বেড়ে যায় আল্লাহ আকবার বলেন জোরে বলেন জিন্দা লাশ বেড়ে যায় জিন্দা বাইরে যায় সবাই পচে না সবাই পচে না কিছু কিছু লাশ মাটি আক্রমণ করতে পারে না মাটি তাদের হজম করতে পারে না হজম করতে পারে না বল সাহাবির লাশ হজম করতে পারে নাই নদী বাঙ্গন হয়েছে সাহাবির লাশ বাইরে হয়ে গেছে বাংলাদেশের ঘটনা রংপুরে এক সুবিদর বেশের লাশ বাইরে গেছে মাটি খাইতে পারে নাই আল্লাহর কত বেরা হেলিকপ্টার নিয়ে পর্যন্ত মানুষের লাশ দেখতে গেছে মাটি হজম করতে পারে নাই নাই মাটির যোগ্যতা নাই হজম করা সবাই রে মাটি হজম করতে পারে না মাটি হজম করে সকলকে পারে না মাটির মধ্যে অনেক কিছু আছে মাটির মধ্যে ঘটনা আছে মাটির মধ্যে সরজব আছে ঠিক কিনা কোন কোন যদি অস্বীকার করে মুসলমানের অরুজাতের আদালতে ওর দ্বালানি নাই মুসলমানের দপ্তরে ওর নাম নাই ওর নাম মমিনের দপ্তরে নাই নাই নাই নাই ঠিক কিনা নাই এই মান হয়ে গেছে যারা আশেরাত বিশ্বাস করে না বেইমান হয়ে গেছে মিজান পুরুষরা বিশ্বাস করে না বেইমান হয়ে গেছে ইমান বেইমান হয়ে যায় এ কারণে ইমানের মৌলিক অঙ্গ মৌলিক বিশ্বাস তিনটা বিশ্বাসের নাম হল ইমান এক নাম্বার যার তো ই সে মুমিন দুই নাম্বার যার রেসালাত ঠিক আছে রেসালতির ভেতরে কোনো গণ্ডগোল নাই রেসালাতির বিশ্বাসের মধ্যে কোনো গণ্ডগোল নাই সে মুমিন যার পরপারা আখেরাত বর্জক আখেরাত কবর হাসপুরের বিশ্বাসের মধ্যে কোন জামেলা নাই সে হল মুমিন যার জামেলা সে মুমিন না যার জামেলায়গুলোতে সে কি না সে আদম সুমারিতে মুসলমানের দেশের নাগরিক কিন্তু আল্লাহর সুমারিতে মুমিন হিসেবে সে নাই ঠিক আস্তি করলেন মিয়া। আওয়াজ করে জোরে সবাই মিলে চিল্লায় বলেন ঠিক না আমাদের কোন আদালতি দুশ্মনীয়ও নাই মূল্যবংশীর কোনো আদালতি নেই তোমাগুলো ক্ষমতা নিয়ে বাঘবাট নাই দলীয় গ্যাদারিং নাই গ্যান্জাম নেই কিচ্ছু নেই কিচ্ছু তোমাদের পায়ে হাত আছে আমাদের সরকার মানুষের কাছে যে তো ঈদ হয়ে ওই তো ঈদের মধ্যে কোন বেজাল লাগাইবে না পায় হাত ভেজাল লাগাইবে না ভেজাল লাগাইবে না তুমি মুসলমান ঠিক কিনা মুসলমান মুসলমানের ইমানের মধ্যে কোন ভেজাল থাকতে পারবে না যার ইমানে বেজাল নাই সে নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবে শুধু বেজাল মুক্ত ইমান হইলে হয় না ও আমিল সলেহাত আমলে সালেহ হইতে হবে তার সলেহ আমলে সলেহ কাকে বলে আমলে সলেহ বলা হয় ওই আমল কি যে আমল মন না। যে আমল সুন্নতির প্যাকেট দিয়ে ঢাকা যে আমলের উপরে সন্ন্যতের প্যাকেটের শিল লাগানো সন্ন্যতের শিল লাগানো যে আমলের মধ্যে তার মানে ইত্যাদি ওয়ালাতাব নবীর সন্নত দিয়ে আমল প্যাকেট করো বেদাত দেওয়া আমল বরবাদ করবা না এজন্যে বেদাতি হাসরের ময়দানে দড়া খায় যাবে যদি ইমান ঠিক হয় ঠিক কিনা বেদাতি যারা যারা করে তাহলে বিধা যারা যারা সন্নতকে বাদ দেওয়া ইবাদত করে নবীর তরিকার বাইরে যায় এবাদত করে যাদের আমল সন্নতের রঙে রঙিন হয় নাই খাজার রঙে রঙিন এসছে খাজা যেমনে বলছে ওইভাবে আমল করে রাসুল যেমনে বলছে করে না খাজা কয় নাচ তাই নাচে খাজা কয় খিচুড়ি খাও তাই খায় খাজা কয় খালি ঢুলো ঢুলো তাই ঢুলে খাজা বলে উরুস করো তাই উরুস করে খাজা বলে মিছিল করো পতাকা লাগা পতাকা লাগায়। এইভাবে জান্নাত না বেটা এভাবে জান্নাত না এইভাবে জান্নাত না ঠিকা করো জান্নাতি যাইতে হলে আমল কি রসুলের শূন্যতের প্যাকেট দিয়ে পেঁচায় ফেলতে হবে যাদের আমলের মধ্যে শূন্যতের প্যাকেটিং নাই তাদের আমল বরবাদ আমল এই আমলগুলো হবে বরবাদ আমল যাদের আমলের রোহ থাকবে ভালো যাদের আমল সন্নতের রঙে রঙিন হবে তাদের আমল যে আমলগুলোর নিয়ত ভালো এখলা সালা আবার শূন্যতের প্যাকেটিং আছে। এই আমল যদি অল্প হয় অল্প আমল দেওয়া বান্দা নাজাত পায় যাবে এই জন্য সরকারের দো আলম নবী বলেন পালারসুল্লাহম আখলিস রসুল বলেন আমল কম করো কিন্তু বালকরা করো এখলাস নিয়ে সুন্দর করে বিশুদ্ধ করে আমল গুলা করো তাহলে তোমার অল্প আমল তোমার নাজাতের জন্য কাফি হয়ে যাবে এই দুটি সম্বল যাদের ভালো তারা মালিকের জান্নাতে যাবে ও কথাটাই কালামে মাজিদের আয়াতে ইমান ঠিক আমল ঠিক জান্নাতুল ফের আমরা আমাদের ইমান আমল ঠিক করতে রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই রাজি তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আতি কারা রাজি আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন জোরে বলে আওয়াজ করে বলে নাম আল্লাহ কবুল করে নিমান আমল তো ঠিক করলাম এখন আরো কিছু বিষয় আছে ওগুলো করা যাবে না কিছু কিছু কালেমাওয়ালা মুমিন আছে তাদের ইমানও ঠিক আছে আমলও ঠিক আছে আবার গুনাও ঠিক আছে পাপও ঠিক আছে এ বাদও ঠিক আছে আকামও ঠিক আছে হজও করে আকামও করে নমজও পড়ে বেহুদা কামও করে আছে না নাকি সন্ন্যতি কায়দায় চলে আবার মাঝে মাঝে ভেজাল লাগায় বলা গুণার খাতাও করে সবই করে মিক্স পজিশন কি মিশ্রণ করে ফেলেছে ইমান আমলও ঠিক আছে এর মধ্যে আবার কিছু নাবাক নাবাকও আছে অসুবিধা নাই অসুবিধা নাই আল্লাহ দিবনে দিবনে দিবনে নিজের মন মতো আবার কিছু গুণাখাতাও করতেছে গুণাহ করলে পরে গুনাহ মানুষের ইমান কি বরবাদ করে গুণাহ এমন একটা জঘন্য ভয়াবহ জিনিসের নাম সাপ যেমন জীবন নাশক গুনা হল ইমান আমল নাশক ছোট সাপু যেমন করে জীবন বিধ্বংসী বড় সাপের কামড়েও মানুষ মারা যায় ছোট সাপের কামড়েও মানুষ মারা যায় ইয়ে কথা কান না কে বড় সাপ লাগে নাকি ছোট সাপের কামড়ও মানুষ মরে ছোট সাপের কামড়ে মানুষ মরে যায় বড় সাপের কামড়েও মানুষ মরে যায় ছোট সাপের কামড়েও মানুষ মরে যায় বড় গুণার আক্রমণেও ইমান আমল নষ্ট হয়ে যায় কখনো কখনো ছোট গুণার আক্রমণও ইমান আমল নষ্ট হয়ে যায় ইমান আমল বরপাত হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন ইমান আমল নষ্ট হয়ে যায় ইমান তো একটা স্প্রিড ওলা জিনিস কি মনে করছো এটা বুঝি গ্যাসের স্প্রিডের চাইতে কম সিলিন্ডারের মধ্যে গ্যাস ঢুকাইছে গ্যাস খুব স্প্রিড একটু সিদ্রি আছে তো সিলিন্ডার ব্রাশ করে ঠিক কিনা হ্যাঁ ইমানও আছে আমলও আছে কিন্তু গুণার সিদ্রি টাইট ভাবে আছে এই গুণার সিদড়ি দিয়া কখনো কখন ইমান ব্রাষ্ট হয়ে ফেটে যায় বরবাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় গুনা মানুষের ইমানকে বরবাদ করে ফেলায় এ কারণে কিন্তু গুণা করতে করতেই বেইমান হয়ে যায় মানুষ যখন গুণা করে তখন আস্তে আস্তে বেইমান হয়ে যাইতে থাকে গুণা বাড়তে থাকে তো বেইমানের সংখ্যা বাড়তে থাকে আগের জমানায় গুণা কমছিল এজন্য কম ছিল। নাস্তিক কম ছিল। এখন গুণা বেশি তাই নাস্তিক মরতাদ বেশি এখন গুণা বাড়তেছে সরকারের হাদিস আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন সবচাইতে ভালো মুমিন ভালো যুগ হল আমার প্রায় সাহাবি করে আমার পরে তাবিরা তারপরে তাবে তাবিরা তারপরে আরনিছে তারপরে আরো নিছে তারপরে আর আরোনে তারপরে আর নিছে যাইতে যাইতে দেড় হাজার বছর পরে দেড় শত বছর পরে এসা চোদ্দ শত বছর পরে চোদ্দ শত বছর পরে এসা ডিজিটাল হয়েছে কিন্তু গুণা আর বাড়ছে এটা জন্মের সূত্রে জন্ম সূত্রে কিন্তু আমাদের ফজিলত কিন্তু বালক সাহাবির জন্ম সূত্রে কিন্তু ফজিলত কম যেরকম কাফের কাফের বাপের ওর থেকে সাহাবির জন্ম হয়েছে দুনিয়া এসে কিন্তু তার ইমান আনার পরে গুণা দিয়ে তার ইমান ডাকে নাই ইমানকে আবৃত করে নাই এ কারণে সাহাবির ইমান ঝলঝল ঝলঝল করে এ কারণে যার তার ইমান নবীর নবুয়তের পাশে মানায় না মানায় না যারে তারে সাহাবিদের ইমান নবীর নবুয়াতের পাশে মানায় কারণ সাহাবিদের ইমান গুণার দ্বারায় আবৃত না গুণার দ্বারায় ঢাকা না চিল্লায় জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না জোরে বলেন সাহাবের ইমানটা রসুলের নবুয়াতের আলোর পাশে কেমন মানায় চাঁদের পাশে তারকা যেমন মানায় ফখর সে কেতে হে হামারে সাহাবা হামে জনসে প্যারে সাহাব সে কে হে হমারে সহাবা হামে জনসে পে صحابہ হে জনস পিয়ারে সাহাবা চন্দ যু রন হুয়া বতহা কে উফর চাবন্দ সে হিস সাহাবা চেবন্দ সারে হিস صحابہ আকাশে যেমন একটা চাঁদ আছে চাঁদের পাশে অগণিত তারকার আলো যেমন মানায় মঙ্গল শনিরে চানদের পাশে মানায় না আলো নাই কিন্তু তারকার আজ কি চাঁদের পাশে মানায় কত গ্রহ আছে সব গ্রহ আলো নাই আকাশের উপরে কত কিছু আছে সবার আলো নাই কত মানুষ আছে কত মুমিন আছে কত মুসলমান আছে সবার ইমানের মধ্যে আলো নাই আলোগুলা গুলা গুণা দিয়ে ঢাইকা ফলাইছে। পাকের ঘরের বাল্ব যেমন করে ঢাইকা ফেলায় কালি দিয়ে ঢাইকা ফলাইলে আলো নষ্ট হয়ে যায় আমরা আমাদের ইমানকে গুণার দ্বারায় ঢাইকা ফেলাইছি গুণার দ্বারায় ঢেকে ফেলার কারণে আমাদের ইমানের জ্যোতি কমে গেছে ইমানের জ্যোতি কমার কারণে আমাদেরকে কেমন যেন রসুলের নবী রসুলের নবুয়াতের পাশে আমাদের ইমান মানাইতেছে না সরকার দো আলমের উন্মত হিসেবে যেন মানাইতেছে না এই কারণে গুণা হইলে কিন্তু তখন ইমানের নোর নষ্ট হয়ে যায় তখন শয়তান খুশি হয়ে যায় আর আল্লাহ নারাজ হয়ে যায় গুণা যত বাড়তে থাকে তত শয়তানের কাছে প্রিয় হইতে থাকে আর গুণা যত কমতে থাকে তত আল্লাহর কাছে প্রিয় হইতে থাকে এজন্যে কাফেররা আমা করে গুণা করাইতে পারলে খুশি হয়ে যায় কাফেররা যখন আমা করে গুণা করাইতে পারে তখন খুশি হয়ে যায় এটা ওদের একটা বিজয় যখন গুণা করায় ফলায় তখন ওরা খুশি হয়ে যায় আমরা ডিজিটাল হইতেছি কাফেররা খুব খুশি হইতেছি যত ডিজিটাল হইব তত জেনা করবো যত উন্নত হইব তত বেশি করে পাপা পাপাচার শুরু করবো আগে থ্রি ছিল না ইন্টারনেটে স্পিড ছিল না তখন গুণা যত কম হয়েছে এখন তার সাথে স্পিরিড বাড়ছে এখন হাতে হাতে গুনা হাতে হাতে গুনা পকেটে পকেটে গুনা পকেটে পকেটে গুনা পকেটে পকেটে গুনা কি ওয়াজ মাহফিলের ভিতরেও গুনা ওয়াজের ভিতরেও গুনা হইতেছে মসজিদের ভিতরে গানের আওয়াজ হইতেছে গুনা বাইতুল্লাহ শরিফের মধ্যে মুলতাজমে তারা দোয়া করব মুলতাজমের স্বামী তারাই রয়েছে বিবি ছবি তুলতেছে গুনা রোজা থারের সামনে দাঁড়ায় সরকারকে সালাম দিবে দিলটা সরকারের দিকে নাই নিজের চেহারা ভিডিও করতেছে আমি হজে আছি এবাদতের কেন্দ্রের ভিতরে গুণা মসজিদের মধ্যে গুণা হিন্দি গান মসজিদের ভিতরে মোবাইল থেকে রিংটন বাঁচতেছে গুণা পাপ বাড়তেছে আরে আগের জমানার মানুষ গোপনে নিরিবিরি গুণা করে নাই আর আমরা প্রকাশ্যে দিবালকে গুণা আমাদের রাজপথে গুণা রাজপথে গুণা রাজপথে গুণা রাজপথে গুণা আমাদের নিরাপত্তার প্রহরার ভিতরে নিরাপদে গুণা আর আগের জমানায় কিন্তু বন্ধ ঘরের ভেতরে গুণা করে নাই এমনকি মরু কোনা করে নাই হজরত মর মরুপ্রান্তরে প্রান্তরে যায় এক রাখালে বলতেছে একটা ছাগল বেচ চালা ছাগল বেচনে কি মনিপ দেখে নাকি তরে কিছু করব রাখাল কয়াল্ল আগন্ত্রী তোর কি হাল্লার ডন নাই মনিপ দেখে না তাই বোঝে কি মরু প্রান্তরে তাকায় আমার মালিক আল্লাহ আমারে দেখে না অন্ধকার অন্ধকারের ভিতরে গুণা নাই মা কন্যা কি বলতেছে যুগ গুলা ভালো কেন আবু বাকার খলিফাতুল মুসলিম উমর হইল বিচারপতি উমর দুই বছর পরে যা কয় বিচারপতি গিরি ফেরত দিয়ে দিলাম কেন কেন দুই বছর ধরে পালন করতেছি একটা বিচার করতে পারলাম না এমন চেয়ার পাহারা দিয়ে লাভ কি এর চেতে নফল পড়লে ভালো জমানা কত ভালো উমরের যুগ উমর রাস্তা দিয়ে হাইটা যাইতেছে মা তার কন্যাকে বলতেছে অল্প দুধ টাকা কম হইব পানি মিশাও বাড়ায় দাও কন্যা বলে মা দুধের মধ্যে পানি মিশাইলে উমর কি বিচার করবে জানুনি মা কয় কন্যা উমর দরজায় দাঁড়ানো নাকি আসলেও কিন্তু হজরত উমর দরজায় দাঁড়ায় রয়েছে দরজায় দাঁড়ায় রয়েছে মেয়ে তার মাকে জবাব দিতেছে মারে খলিফা উমর দেখে তাই বলে কি আল্লাহ দেখবো না মা অন্ধকারের ভেতরে গুণা নাই এমন কি জালমের জুলমের ভেতরেও গুণা নাই জালেম জুলুম করে গুণা করাইতে চাইতেছে তখনও গুণা নাই একটা হাদিস পড়ছি সরকার হাত ধরেছে আসো কি আমার কথা শুনবা আমলের ওয়াদা দিয়া আমার কথাগুলা আমার উন্মতের কাছে পৌঁছায় দেওয়ার ওয়াদা দিয়া কে আছো আমার কথা শুনবে হজরত আবু হুরাইরা হাত তুলে বলে আল্লাহর নবী আমি আমলের ওয়াদা করে আপনার ওয়াজ শুনবো সরকার নবী আবু হুরাইরার হাত ধরলেন আবু হুরাইরা বলেন আল্লাহর নবী আমার হাত ধরলেন হাত ধর আল্লাহর রসুল বলতেছেন ইত্যাত আবু হুরাইরা গুণা ছাইরা দাও আল্লাহর পেয়ারা হয়ে যাও পাপ যুক্ত আল্লাহর পেয়ারা হওয়া যায় না মমিন আল্লাহর পেয়ারা হইতে হলে পাপ মুক্ত হইতে হয় পাপ মুক্ত পাপ যুক্ত আল্লাহর পেয়ারা না পাপ মুক্ত মমিন হল আল্লাহর পেয়ারা পাপ যুক্ত হল শয়তানের পোরা আর পাপ মুক্ত হল আল্লাহর পেয়ারা আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আগের জমানার মানুষ পাপ মুক্ত কি। ব্যবসাখানার ভেতরে যে পাপ করে না গুনা করে না বাইজিদ মুস্তামি রহমতুল্লা জমানার ঘটনা বাইজিদ ওলি বাইজিদের যুগের ঘটনা অলি বাইজিদ বাগদাদে তখন একটা ব্যবসা আগমন হয়েছে ব্যবসা নারীর বিজিট হইল দুইশো টাকা ঘর ভাড়া নিয়ে খালি জেনা ব্যবচার করে বাইজিদের কাছে খবর গেছে বাইজিদ বাগদাদে ঘর ভাড়া করে জেনা শুরু হয়েছে ঘর ভাড়া যে না এক রাত্রে দুইশো টাকা হইলে রূপসী সুন্দরী মেয়ে একটা আছে তার সাথে ইজ ধরনের কাম কাজ চলে বাইজিত। বাইজিৎ খবর পায় আর দুইশো টাকা জোগাড় করছে দুইশো টাকা জোগাড় করে বাইজিৎ বুস্তামি রহমতুল্লা যায় ব্যবসাখানার দরজায় বয়ে রয়েছে মৌলবী দেখে এখন আর কেউ যায় তাই না যারাই ব্যবসাখানার দরজায় যায় হুজুর পাগরি ওলা বাইজি দেখে আসতে এই করে লেজ গোটায় বাঘরে এই এইটা কিন্তু এই জমানায়ও ছিল এক সময় আমায় দেখছি আমার দেখলে দেখা গেছে অনেকে সিগারেট ফালাই দিচ্ছে হুজুর হেসাম নাকি আমি বিড়ি টানি ফেলা আজ থেকে আড়াল করছে রাস্তা দিয়ে যাইতেছে তো টাশ খেলতেছে এমন ভাবে বসছে লাগে যেন যে বাদাম খাইতে বসছে আসলে কাপড়ের মাছ মাঝখানে রয়েছিল তাস। হুজুর দেখছে তো হুজুর একটা আদব এই আদব আগে ছিল এখন আর আদব নাই এখন নিজে বিরি খাই হুজুরে আমি খাই আপনি ততদিন আখমাত ছিল ওই আদব দূর হয়েছে হত্যা বেড়েছে খোঁট বেড়েছে জায়গা বেড়েছে ধর্ষণ বেড়েছে বোমাবাজি বেড়েছে বেড়েছে दर्जा पाथेजे आगे सन्धा बलए महिला के कस्टमार दिन कहे अनेक कस्टमार सब बुरा ज কেন দরজার মধ্যে সফি বসা আছে সুফি দরবেশ একজন বসে রয়েছে ব্যবসা মহিলা কয় আমার দরজায় তো দরবেশ টরবেশ থাকার কথা না যার জিগা দিয়ে কি চায় কাজের মেয়ে যায় বলে এই চান কি এই দরজায় আপনি কেন এখানে ঢুকতাম চাই থাকতান চাই মাল আছে দুশো টাকা থাকে বাইজিৎ বোস্তমি দুইশো টাকার পুটলা বাইর করে এটা তোর মালিক দেখে যা টাকা আগে পাঠায় দিছে কাজের মেয়ে কয় আজব কাস্টমার এটা অন্যান্য কাস্টমার আগে ঘরে ঢুকে তারপরে টাকা দেয়া আরে হে টাকা আগে পাঠায় পরে হে যায় আজব কাস্টমার আইছে রে ঠিক আছে কানার লাগে কামাল লাগে টাকা দরবেশ এটা দেওয়ার দরকার না এটাই এত পাইছি আইতে গিতরে আইতে কি এবার আবেদন জানাইছে যাওয়ার জন্য কারণ টাকা দিয়ে এবার এক রাত্রির জন্য ঘর কিনা হয়ে গেছে দরজায় দাঁড়ায় অলি বাইজি সালাম দিতেছে কেউ তো আমার সালাম দেয় নাই এটাকে আবার সালাম দিল ভেতর থেকে জবাব দেয় সালাম আসসালাম রহমতুল্লাহ বাইজির দরজায় দাঁড়ায় দাঁড়ায় বলতেছে বোন্রি এক রাত্রিতে তুমি দুইশো টাকা কামাই করো জন্য তোমার দুইশো টাকা আগে দিছি অব তোর দরজায় দাঁড়ায় যারা তোরে টাকা দেয় তারা তোরে দেখে রব্বের জলিলের কাছাম যে রব্বেশ জলিলের হাতে আমার প্রাণ আমি কিন্তু তোরে দেখার জন্য তোরে টাকা দেই নেই বনবে আমি তোর ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছি পর্দাটা ফালাও তোমার চেহারাটাও কারণ আমার আমার চোখ দিয়া তোমার চেহারা দেখা হালাল নয় তুমি তোমার চেহারা তুমি আবৃত হয়ে যাও আমি তোমার ঘরের ভিতরে ঢুকবো তোমাকে দেখার জন্য তোমার ঘরে ঢুকতেছি না তবে অবশ্যই একজনের সাথে তোমার আজকে আমি দেখা করাবো যার দরজার থেকে দীর্ঘদিন পর্যন্ত তুমি দূরে রয়েছ যে পাঁচ বেলা তোমার সাথে দেখা করার জন্য তোমার ডাকে তোমার কানে আওয়াজ যায় না সেই মালিকের সাথে আমি তোমার দেখা করাইতে করে ঢুকবো কথাগুলো মহিলাকে আসর করেছে পর্দা দিয়া চেহারা ডায়কা বলাছে অলিবাইজিৎ ব্যবসাখানার ভিতরে গেছে বাইর করে কেবলার দিকে করে বিষয়ে দিয়ে বলে কতকাল মালিকের সাথে দেখা করছে না দাঁড়াইয়ে যায় নামাজের ওপরে একটু দাঁড়া দুই নামাজ পড় শেষ দাদে শেষ দাদে রব্বে জলিলের কদমে বলে একটু কাপ আল্লাহকে একটু ডাক মহিলাটা বাইজিদের বিছানো যান ঘরের অপর প্রান্তে বলে আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার একটা হারানো বান্দিকে তোমার কদমে পৌঁছানো আমি আমার দায়িত্ব পালন করলাম দেখো না তোমার বান্দি তোমার পায়ে পড়ে রয়েছে আল্লাহ তুমি এবার কুদরতি হাতের দ্বারা তোমার মানুষ যারা গুণা করেছে গুণাকারের কাছে যায় তারা এবাদত শুরু করেছে এই জমানায় এসে দেখলেন যারা এবাদত করে তাদের কাছে যায় গুণা করা শুরু করে ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে চিল্লায় জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আওয়াজ করে আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা কি তাদের কারণে আপনি আমি গুণা করে ফেলায় দিব না আপনাকে আমাকে যদি বন্দি শালে আটকানো হয় তারপরেও আজম আজম নাজমীর জজম হবে শপথ হবে পাপ করব না সরকার তো আলম নবী আবু হুরার আঙ্গুল ধরে কয়েকের মাহার তখন আবাদ পাপ ছেড়ে দিয়ে আল্লাহ পেয়ারা হয়ে যা। शपथ कर्म इमानल पशाशी गुना करा ठीक क्या जोरे आवाज और जोरे आवाज करा जालुदीन सैयदी रहा जोरे घटना लगे तीन सहदर भाई जालेम रजार हाथ आटका बड़े गेसिम रजा कह ख्रीटान हो जा तीन सहदर भाई तीन आपन भाई तीनों कलेम তারা বলে কেন খ্রিস্টানু কেন আমি মুসলমান মুসলমানের জন্য আছে আমরা জান্নাত মুখী জালেম রাজায় কয় যদি কালেমান্না সারস ইসলাম না সারস তাহলে কিন্তু আগুনে জ্বালামু মুমিন কয় জান দিতে পারি কিন্তু ইমানটা দিতে পারি না তোমাকে খ্রিস্টান আল্লা জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ লিখতেছি সারহসড়ে জালেম রাজায় কয়ে তিন দিন আগুন গরম আগুনের মধ্যে তেল গরম কর গরম তেলে ভাজনো ময়ডি। তিন দিন পর্যন্ত বড় কড়াইয়ের মধ্যে আগুন জেলায় তেল গরম করছে গরম তেলের সামনে এই না তিন ভাইরা হাজির করছে দেখ নজর করে তাকায় দেখ দেখ তাকায় কড়াইয়ের মধ্যে আগুন তাও তাও করে চলতেছে তেলের ভিতরে এদের ভিতরে ভাজনো কিন্তু তিনিজন বলতেছে ওইটা কি আগুন নাকি ওইটা তো দেখি জান্নাতের দরজা ওইটার ভিতরে ফালাইলে তো জাননাতে চলে গেলাম ওখান থেকে না আমা করে ডাকতে সে ওখান থেকে না জান্নাতের আহ্বান পাওয়া যায় আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ রাজায় তিন ভাইয়ের এক ভাই বড় ভাইরে ধৈর্য আগুনের ভিতরে ফালাই দিছে গরম তেলের কড়াইয়ের মধ্যে ফালানোর সাথে সাথে গোস্ত তেলের মধ্যে মিশে গেছে গুলা তেলের মধ্যে খড় কোটার মতো ভাষার মু করছে দুই বাইরে দার কড়ায় বলে দেখলি তোর বাইরে কেমনে আগে জ্বালাইলাম তো করেও কিন্তু না দেখলাম বাই জানাতে গেল পিছিয়ে পিছিয়ে যাইতে গেল এগুলো শক্ত মুমিন রেডিরে জ্বালা রাখা যাবে না জালিম রাজায় দ্বিতীয় ভাইরে ধৈরনের গরম তেলের ভেতরে ফেঁকে ফালাই দিছে গরম তেলের মধ্যে জালিম রাজায় ফেলে দিলে তেলের মধ্যে দ্বিতীয় ভাইও শাহাদাত বরণ করেছে তিন নম্বর ভাইরে কয়ে তুই ইসলাম ছাড়া দে তাছাড়া তোড়েও ফালামো দুই ভাই গেছে আমি একা দূরে থাকবো কেন আমিও আল্লাহর কাছে যাইয়া ফালায় দাও জালেম রাজা মনে করতেছে মারলেই জিতলাম জালেম মনে করতেছে মারলাম তো জিতলাম তৃতীয় বাহে আগুনের ভিতরে ফেলবার চায় ঠিক ওই সময় মজুসি একজন আসা বলে রাজা মহোদয় রাজা মহোদয় শোনেন শোনেন মারলে কিন্তু জিতে না মারলে হারে যারা মরে তারা জিতে আপনি মারলেন বলল হাইরে গেলেন মেরে ফেললেন তো হেরে গেলেন কারণ কি কারণ হল এজারে মাইরেন না এটারে রাখেন এটারে একটু গুণা করাই গুণা করাই মাইরেন না গুণা করাই মারলেন মারলেন তো হেরে গেলেন কারণ হল মুসলমানকে মারলে মুসলমানের রক্তের একটা তা সির আছে মুসলমানের রক্ত যেই জমিনের উপরে পড়ে ওই জমিন ইসলামের জন্য কোরআনের জন্য সাপকালা হয়ে যায় এটা দলিল হয়ে যায় দুইটারে মারছেন আর একটারে মারবেন তিনও জন মরব খ্রিস্টানরা তাকায় দেখবো যে মরে কিন্তু তাও কালেমা ছাড়ে না তাহলে ওইখানেই যান না সবাই কালেমা পড়ে মুসলমানের পড়াই করবেন মুসলমানের রক্তের তাসির আছে দাম আছে মুসলমানের রক্তের দাম আছে এজন্যেই তো মোহাম্মদ রসুল রক্ত পর্যন্ত আল্লাহ তালা বদরের ময়দান ওহদের ময়দানে ছড়াইছে। আপনাদের প্রশ্ন হইতে পারে রসুলের দান কেন শহীদ হয়েছে হ্যাঁ শুধু মুসলমান রক্ত দিবে কেন ইসলামের জন্য ইসলামের জন্য ইসলামের পয় কোরআনের পয় রক্ত নিবে এ কারণে আল্লাহ সরকারের দলমের রক্তটাও নিলেন ইসলামের জন্য নিলেন ওদের ময়দানে রসুলের দাম দাম নিলেন নবীরানবীর রক্ত পিথা যায় নাই এর রক্তের ফোটার বদলতে ফতে হয়েছে হয়েছে। মনে রাখতে হবে মুসলমান মনে রাখতে হবে মুসলমান মুসলমানের গায়ের তাজা রক্ত যদি কোন জমিনের উপরে পড়ে যায় তাহলে ওই জমিন চিরদিনের জন্য ইসলামের নামে দলিল হয়ে যায় ইসলামের জন্য দলিল হয়ে যায় বাংলার জমিনে যদি কখনো মুসলমানের রক্ত ছেড়ে যায় মনে রাখতে হবে চতুর্দিকে যেহেতু মর্শেক আছে কারণে ইসলামের রক্ত দিয়ে ইসলামের নামে জমিন ধরে রইতেছে ইসলামের রক্ত ইসলামে ইসলামের জন্য কিছু রক্ত ঝরায় এর হদুদ মজবুত হইতেছে কাবার হদুদ যেমন মজবুত হদুদে হারাম কাফের ঢুকারে যাজত নাইন মদিনার হদুদ যেমন মজবুত হদুদ হারাম কাফের ঢুকের অনুমতি নাই মনে রাখতে হবে তোমাদের রক্তের বিনিময়ে এ বাংলা যেমন স্বাধীন হয়েছে তোমাদের রক্তের বিনিময়ে একদিন এ বাংলার হদুদ কয়েম হবে কাফের ঢুকের অনুমতি নাই কাফেলের ঢুকের অনুমতি নাই এই কথা কাফেরাও বুঝে কাফেরাও বুঝে ভাইয়েরা আমার আজানের জবাব দি বসেন বসেন একসাথে বেরম আজান হবে শেষ আলোচনা শেষ আবার আছি পাঁচ তারিখে ইনশাআল্লাহ রাইতে বেলায় এখানে জামাত হবে তাহলে মুসলমানের রক্তের কি আছে জোরে বলেন যদি লাগে স্বাধীনতা রক্ষার জন্য স্বাধীন করার জন্য যেমন বাংলার মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছে এ বাংলায় ওর আন ইসলাম দিন ধরে রাখার জন্য স্বাধীন বাংলার ইসলামী মধ্যে মুজাহিদ মুক্তিযোদ্ধারাও রক্ত প্রয়োজনে দিবে সন্দেহ নাই এটা সন্দেহ কেউ যদি সন্দেহ করে তাহলে সে ইমান বুঝে না ইমান বুঝে না ইমান বুঝে সে মোমিনের রক্তের দাম আছে মারতে পারলে লাভ না ছাড়তে পারলে লাভ ছাড়তে পারলে কি মজিসি কয় ছাড়তে পারলে কিন্তু লাভ মাইরা লাভ নাই একটারে ছাইরা দেন চল্লিশ দিন আমার টাইম দেন গুণা করাই গুণা করাইলে একাই খ্রিস্টান হয়ে কেমনে গুণা করাই বা কয় আমার যুবতী সুন্দরী মেয়ে দিয়া রাজমহলের ভিতরে চল্লিশ দিন আটকায় রাখি তাহলে একাই গুণা করে ফেলাইব চল্লিশ দিন যুবক যুবতী ঘরের ভিতরে বন্দি থাকলে গুণা না করে পারব না আমার মেয়েটা বড় রূপসী সুন্দরী লেখেন জালাল উদ্দিন মমিনকে রাজমহলের বিশাল প্রাসাদের ভিতরে আটকায় দিছে চল্লিশ দিন চল্লিশ দিন পরে মাজসি যা ঘরের দরজায় দাঁড়াইছে রাজার কাছ থেকে ছুটে আনলাম চল্লিশ দিনে গুণা করা মো মেয়ে চল্লিশ দিন রাজপ্রাসাদের ভিতরে এক জায়গায় আনন্দ ফুর্তিতে রইলি কি কি কোনা কোন মেটার সাথে সাথে চোখের পানি ফেলে কেঁদে কয় বাবা চল্লিশ দিনের মধ্যে নিজের চেহারাটা তারে দেখাইতে পারলাম যৌবন যৌলস সুন্দর পোশাক পইড়া তার চোখের সামনে যায় কত বাহানা কত আমি অভিনয় করলাম কিন্তু এটা কেমন মমিন বাবা যেন চোখটা দিয়ে আমার একটু তাকায় দেখলো না সে বলে এ চোখ তোমায় দেখার জন্য না এ চোখ আল্লাহ দেখার জন্য তোমাকে দেখলো না বাবা চল্লিশ দিনের মধ্যে আমারে টাকা একটু দেখেও নাই কি চল্লিশ দিনের মধ্যে আমার হাতের কিছু খায়ও নাই তবে বাবা আমি যখন ঘুমায় যাই ঘুম থেকে ওইটা দেখি তার সামনে বহুত রকমারি ফল ফ্রুট জান্নাতি খাবার রাখা কে দিল ভাই এগুলো এগুলো আমার মালিকের দানি। বাবা গু তার ওইগুলো তো আমার কালিমাপুরে মুসলমান ওইঠে মনে চেয়েছে আর বাবা বলে কন্যা চুপ থাক জালিম রাজায় তোর আমার কলা ফলা দিবে গোপন কর গোপন কর এখান থেকে তো করে আগে বার করি কেমনে বার করবা পলিসি আমার কাছে আছে বলে রাজা মহাদয় জানেন জানেন একটা ভাইয়ের সামনে তার আপন দুইটা ভাই আগুনের তেলের ভিতরে ভাজি করছেন সচক্ষে দেখছে মাথা ঠিক নাই পাগল হয়ে গেছে নারী আর পুরুষে এখন চেনে না জেনা করবে কি নারী পুরুষও চেনে না অসুস্থ রুগী হয়ে গেছে চিকিৎসার জন্য তাকে বাইরে বের করা দরকার ঠিক আছে তাহলে বাইরে বের করে চিকিৎসা করো দুইজন বাইরে বের করে দিছে রাজমহল থেকে বের করে আনছে চিকিৎসার বাহানা রাতের বেলায় যুবতী মেয়েটা দেখতেছে যুবক সেজা দিয়ে আল্লা আল্লাহ। একই মায়ের পেটে জন্মাইলাম দুইজন তোমারে পাইল আমি পাইলাম না তুমি তো ইচ্ছা করলে। তুমি তো রহমান মালিক যে মালিক জালিম রাজার বন্দিশালার থেকে বাহানা করে আমারে বাইর করে আনতে পারো ওই মালিক তো তুমি দুনিয়ার বন্দিশালার থেকে বাইর করে জান নিতে পারো নেও না নেও না আনলাম একটু আমার ভাইরা গেল আমার এই কথা বলে যখন যুবকটা কান্দতেছে মেয়েটা পিছনে তারা আবার ভাই চল্লিশ দিন তোমার সাথে রইলাম একা একা যায় না আমারেও লো যাও আমি কালেমাপুরে মুসলমান হয়ে গেলাম যুবতীটাও কালেমা পড়ে মুসলমান হয়ে যায় এবার যুবতী বলে আমিও মুসলমান তুমিও মুসলমান বিয়ে করে তাহলে তুমি আমার স্বামী আমি তোমার তাহলে একসাথে চলাফেলা করে হালাল হয়ে যাব মুসলমান জবাব দেয় তুমি মুসলমান হয়েছো বটে কিন্তু তুমি আমার পেছনে থাকো যতক্ষণ পর্যন্ত নবীর সন্ন্য তরিকায় সাক্ষীর মাধ্যমে তোমাকে বিবাহ না করবো ততক্ষণ পর্যন্ত তোমার দেখা হালাল না এখন তো বিয়া নর্মাল হয়ে গেছে বিদেশে চাকরি করে এটা ফিলিপাইনে যায় ইহুদি বিয়ে করে ফলাইছে নাসারা বিয়ে করে ফেলাইছে কিন্তু মুসলমানের বিয়ে এরকম না তাই মুসলমানের বিয়ে হালাল জালাল উদ্দিন সৈয়দির কথা বলতেছি নিজের কথা না মুসলমানের বিয়া সাক্ষী মতো হইতে হবে মুসলিম কায়দায় হইতে হবে রাতের আধারে রা হাইটা পিছিয়ে পিছে হাঁটতেছে তখন যুবকটা দেখতে পাই দুইটা নুরানি ঘোড়ায় ছওয়ার হয়ে দুইজন আসতেছে কাছাকাছি আসতে দেখে তার আপন ভাই দুইজন আসতেছে যারা শহীদ যাইকে বলে ভাইরে তোরা না শহীদি তোরা কেমন ভাইরা ঘুরার উপরে বৈশাখ আল্লাহ রাহে যারা শহীদ হয় তা করিমৃত মনে করো আমরা আমরা আল্লাহর নির্দেশে তোমার কাছে আইছি তোমার একটা খুশ খবরি দিতে আসছি আমাদের রক্ত যেমন কবুল হয়েছে তার চেয়েতে অনেক বেশি কবুল হয়েছে তোমার গুণা না করা তুমি যে গুনার বন্দি শালার ভিতরে গুনা করা রক্ত দিয়া যত বলে উঠছি মুসলমান গুণা না করে মর্যাদার মাকাম দখল করবে এ কারণে আবু ঘুরায়রা আঙ্গুল ধৈরা রসুল বলে ইত্যাদির মাহারে নাস। যুবক ভাইরা তোমরা যারা আমার বয়ানে এসেছো তুমি মুসলমান গুণা করবা না তোমার মোবাইলে গুনার মেমরি কার্ড তুমি রাখবানা তুমি মুসলমান জেনাবে বিচার মোবাইলের ভেতরে রাখবানা পকেটে তসবি থাকবে জেনা থাকবে না থাকবে না থাকবে না ঠিক কিনা আওয়াজ ঠিক কিনা রাজি আসেন তো রাজি আছেন তো ইনশাল্লাহ কারা কারা রাজি কারা করা এই যে সকলে হাজার হাজার জনতা হাত তোলেছে রব্বারিম গুরু নাকি গুণা করবে না আল্লাহ বয়ান শোনার পরে যারা গুণা না করবে গুণার থেকে বাঁচবে ওয়াদা করেছে এই হাতগুলো ওরা তুলছে ওদের এই হাতগুলোকে কুদরতের বেড়ে দিয়ে গুনার কাছ থেকে তুমি বাই দিবা বেকারিম এ হাতগুলোকে তুমি কবুল করে নাও আরো আবাস করে না আল্লাহ তুমি কবুল করে নাও তো সিনেমা ফিরে তা কবুল করে নাও হাত সোজা করেন আপনাদের সাথে প্রথম দিন দেখা করেছি আজকে দেখা করলাম পাঁচ তারিখে আবার দেখা করব এমন বহু হাত ইসলামের বিরুদ্ধে আছে এমন বহু হাত কুরহানের বিরুদ্ধে আছে পৃথিবীর মানচিত্রে বহু হাত সৈন্যতার বিরুদ্ধে আছে বিরুদ্ধে আছে হানিফের বিরুদ্ধে আছে এই হাত দিয়া মাহফিলের মধ্যে কিছু কারে খায়ের আপনাদেরকে করাই আপনারা কি নারাজন পকেটে যা আছে তার থেকে কিছু করে টাকা রাইখা দিই দিনের জন্য জামিয়ার তালিম জন্য। বক্তা কমিটির বক্তাদের বিদায়ের জন্য হাত তোলানো হয় না আপনাদের টাকা দিয়ে মাত্র কাজ করা হয় এই হাত দিয়ে দিনের কাজ করবেন প্রথম দিনের মতো আজও সুধা করেন হাত সুধা করেন এই হাত দিয়ে অনেকে নিজের মা কবরে রেখেছেন দান করবেন আপনাদের কাছে হাত পাত্রছি সকলে জোরে আবাস করে বলেন বিসমিল্লা আর জোরে আবাস করে বলেন বিসমিল্লা হাত পকেটে দেন সবাই আমরা পকেটে হাত সবাই কিছু কিছু করে বাইর করি কিছু কিছু করে নগদ দিয়ে দিই যারা এক হাজার টাকা দিবেন এক হাজার টাকার দুই চারটে নোট চাই আমি এখানে যারা এক হাজার টাকার নোট পকেটে লাইছেন দুই চারটে চাই কিছু এক হাজার টাকার নোট জানিয়ার জন্য চাই কিছু পাঁচশো টাকার নোট জানিয়ার জন্য চাই নগদ কিছু বড় ধানও চাই ছাত্ররা রুমালি আর দানের পরে একটা দোয়া হবে এই দোয়া না করে কেউ যাবেন না এরপরে ইনশা আল্লাহ জানার নামাজ হবে দানের পরে দোয়া কবুল হয় আসেন ভাই জান আসেন হাফেস সুলাইমান এই যে আগেই দিয়ে দিছে আমার কাছে ঠিক আছে হ্যাঁ হান্ন ভাই দোয়া চেয়েছে ওই যে আরো এক হাজার এসেছে অনেকগুলো আল্লাহ তালা কবুল মঞ্জুর করে জোরে বলেন আওয়াজ করে জোরে জোরে বলেন আরো দেন এক হাজার টাকার কিছু দান চাই পাঁচশো টাকার কিছু চাই আল্লাহ তাহলে সকলের দান কবল মঞ্জুর করে নিক আল্লাহ আপনার বান্দারা রেম এখানে আজান হবে এখানে নামাজও হবে ইনশাআল্লাহ সবাই একসাথে দোয়া করে নামাজ পড়বে ইনশাআল্লাহ নামাজের পরে বড় বড় হজুররা আছে সবাই দোয়া করবেন আর আমার হাদিসের অবশিষ্ট আলোচনা ইনশাআল্লাহ আগামী পাঁচ তারিখে হবে ইনশাআল্লাহ যা করে আল্লাহ ঠিক কিনা ঠিক কিনা হ্যাঁ আল্লাহ কবুল করুক আল্লাহ সকলের দান কবুল মঞ্জুর করেন দানের খবর মদিনায় পৌঁছে দেন হাসরের কঠিন ময়দানে জান্নাতি বলে ডাকবেন হ্যাঁ মা বোনদেরকে বলছি মা বোনের কাছে বাচ্চারা তোমরা যাও ছাত্র ভাইরা যাও হোক হাত তোলেন হাত তোলেন্লাহ তোমার বান্দারা তব সির মাহ এসে জামিয়ার জন্য নগদ দান করতেছে কেউ রুমালের মধ্যে নিজের পকেটের টাকা সব দিয়ে দিছে কেউ ভাগ করে দিছে এক হাজার টাকা করে দিয়েছে সব দান গুলা তুমি কবুল মঞ্জুর করে নাও দানের সব সরকারের রজা ধারে পৌঁছে দাও দানের খবর খবরের রজায় পৌঁছে দাও রাখবে কেন আমাদের জীবনে আমরা যত গুণা করেছি তুমি ক্ষমা করে দাও আমাদের কোন পাপের কারণে এমন কোন বোঝা তুমি আমাদের দিও না ربنا لا تواخذنا إن نسينا واختانا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قابلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به وعفو عنا واغفر لنا ورحمنا أنت مولانا فانصرنا على القول আজকের মাহফিল আখিরি মোনাজাত পর্যন্ত কবুল করেন পঞ্চম দিনে আখিরি মোনাজাত পর্যন্ত কবুল করেন দানকারীদের পিতা মাতার কবরের আজাব মাফ করে দেন যাদের মা বাবা আছে কমিটির সকল এখানে আছে ঢাল তরবারের মতো মাহফিলের চতুর্দিক পাহাড়া দেয় মাহফিলটা বাস্তবায়নে নিজের সর্বোচ্চ কোরবানির ত্যাগ পেশ করে সকলকে কবুল করে নেন সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাদ দেন আমাদের সকলের দান কবল করে নেন আমিন আমিন বিরহমতিকে আর আমার রহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এখানে আজান হবে